আবদুল্লাহ ইবনে আব্বাস সাজিয়ালে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জনৈক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের নিকট তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন অতঃর বাহরাইনের গভর্নর তা কি এর নিকট দিলেন পত্রটি পড়ার পর সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল বর্ণনাকারী ইবনু সিহাব রহমতুল্লা আল্লাহ বলেন আমার ধারণা ইবনু মুসাব রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই ঘটনার খবর পেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম তাদের জন্য বদ্ধ করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরা টুকরো করে ফেলা হয়